সসালামুকুল ইন আলহামদানু মিল্লা স্বাগত জানাচ্ছি আজকে আমাদের এক বিশিষ্ট ব্যক্তিত্বকে হাজির করেছি আমাদের সম্প্রচার কেন্দ্রে আসুন আমরা তার নিকট থেকে সাক্ষাৎকার উপভোগ করি এবং নিজেরা যথাযথভাবে বাস্তবায়ন করার চেষ্টা করি আল্লাহ দান করুন আমাদের মাঝে আজকে এসেছেন প্রেখুল আসুন আমরা সরাসরি মূল আলোচনায় চলে যাই আমরা গত পর্বে আলোচনা করেছি সালাতের গুরুত্ব বিশুদ্ধভাবে আদায় করার গুরুত্ব মর্মে আজকে জানবো সালাদ আমরা কিভাবে আদায় করবো ত্রুটিমুক্ত সালাদ করতে হলে কি পদ্ধতি আমরা অবলম্বন করব। সে সম্পর্কে আজকে দর্শকদের উদ্দেশ্যে কিছু বলুন আলহামদুলিল্লাহ সালাত বাদ, সব দর্শক শ্রোতাদের উদ্দেশ্যে আমরা একটি বিষয় স্মরণ করে দিতে চাই আমরা পূর্বে অবগত হয়েছি বা নিজেরাও জানি যে ইসলামের সালাদ এমন একটি বিষয় এটি ঐচ্ছিক কোনো আবাদত নয় বা সাধারণ কোনো ফরাজ আবাদত নয় বরং ইমানের পরেই হল এই সালাদের এই স্তম্ভের বা এরকমের অবস্থান সুতরাং এর গুরুত্ব তাৎপর্য বহু দিক থেকে রয়েছে বিশেষ করে সালাত আদায় করতেই হবে এর বিকল্প কোনো পথ নেই দ্বিতীয় বিষয় সালাত আদায় করতে হলে আদায় করলাম কিন্তু নিজের ইচ্ছা মতো খেয়াল খুশি মতো এই সুযোগটি ইসলাম আমাদেরকে দেয়নি রাসুল সাল আলী হুসাল্লাম আমাদেরকে দেয়নি বরং সালাত করার ক্ষেত্রেও আল্লাহ রাসুল সাল আলী হুসাল্লাম স্পষ্টভাবে বলেন এসেছে প্রসিদ্ধ সাহাবি মা আলিকুবনুল হওয়াই ইসরি আল্লাহ তালা নর্ণনা করেন সে হাদিসের শেষে হাদিসটি ছয় নম্বর সহিদুল বুখারির হাদিস রাসুল সাল আলী বলেন সালাত আদায় করতে হবে জানলাম আমি যদি আমার ইচ্ছা মতো আমার জ্ঞান মতো অথবা আমার মুফতি সাহেব যা বলেছেন সেই অনুযায়ী অথবা আমার বুজুর্গ তার নিয়ম অনুযায়ী আদায় করি তাহলে কিন্তু কখনো যথেষ্ট হবে না এই সালাত আল্লাহর কাছে গ্রহণযোগ্য হওয়ার আশা করা যায় না তাহলে ক্ষেত্রে আমাদেরকে অবশ্যই লক্ষ্য লক্ষণীয় আল্লাহ রসুল সাল্লাহ আলি হুসাল্লাম বললেন যেভাবে আমাকে না রাসুল সালাই যিনি বললেন সল্লো কামার এই চমুনি ওসাল্লি আমাকে যেভাবে দেখেছ ঠিক সেভাবে তোমরা সালাত আদাই করো সেই রাসুল সাল্লামে আবার বললেন মান আমিলা আমালান আমরুনা, আমিল যে ব্যক্তি ইসলামের কোন আবাদত করবে চার নিয়ম নীতির ক্ষেত্রে আমাদের কোনো নির্দেশনা নেই রাদ সেটা তার দিকে ছুড়ে মারা হবে আল্লাহর কাছে কখনো গ্রহণযোগ্য হবে না তাহলে এই দুটো হাদিসে আমাদেরকে স্পষ্ট করে দিচ্ছে সলা ত আমি অবশ্যই আদায় করবো কিন্তু সেটা আদাই করতে হবে রাসুল সালামের যে পদ্ধতি সেই পদ্ধতিতে যদি সেই পদ্ধতি অনুযায়ী আদায় না করি পৃথিবীর যত ভালো মানুষ বলেই মনে করি তার পদ্ধতি অনুযায়ী যদি আদায় করি রাসুল সালামের দ্বিতীয় কথা বলে দিচ্ছে এ সালাদ গ্রহণযোগ্য নয় প্রত্যাখ্যানযোগ্য এমনকি কোন নবীর নামে অন্য কোনস্লাম যেভাবে করেছেন ইব্রাহিম ইসলাম যেভাবে করেছেন সেভাবে যদি আপনি আদায় করতে যান তবুও সেটি গ্রহণযোগ্য নয় যদি মোহাম্মদ সাল্লাম এর পদ্ধতি অনুযায়ী না হয় তবে এখানে আমরা দর্শক শ্রোতাকে বাস্তব নয় আপনি কোন সূত্রে দাবি করছেন এটি মোহাম্মদ সালিস্লামের সলাহ সেই সূত্রটি কি আসলেই নির্ভরযোগ্য কিনা বিশুদ্ধ কি না এটা আপনাকে নিশ্চিত হতে হবে কারণ সমাজে কেউ কিন্তু বলে না যে এটা আমার পদ্ধতিতে সালাদি সবাই দাবি করে বহু রকমের সালাদ আপনি পাচ্ছেন সবাই দাবি করে যে এটা রাসুল সালের সালাদ আপনাকে এখানে নিশ্চিত হতে হবে যে আসলেই সত্যি কি বিশুদ্ধ সূত্রে রাসুল সাল আলী হাসাল্লামের পদ্ধতিতে এই সালাত না নয়। যদি হয়ে থাকে আলহামদুলিল্লাহ আপনার জন্য সুসংবাদ যদি না হয় তাহলে আপনার জন্য দুঃসংবাদ সালাত আমরা তো সরাসরি আল্লাহ রাসুল করতে দেখিনি আমাদের দেখাটা তাহলে কিভাবে হতে পারে আমাদের দেখাটা হতে পারে সাহাবিদের দেখার মাধ্যমে অথবা হাদিসে আমরা যেভাবে রাসুল সাল্লামের সালাদকে দেখবো সেভাবেই হাদিস বলতেই আবার এইভাবে আছে বহু কিছু চালাই দেওয়া হয় এটি নয় কক্ষণ নয় যদি কেউ এইভাবে হাদিস নিতে যায় তাহলে নিশ্চয়ই তিনি চরম বিপদের চরম শেখায় পৌঁছে যাবেন বিপদগ্রস্ত হবেন বরং তাকে নিশ্চিত হতে হবে আসলে এ হাদিসটি বিশুদ্ধ কিনা না সহই কিনা নির্ভরযোগ্য কিনা যখনই ইনি জানবেন যে সহই নির্ভরযোগ্য তখন এই তিনি সেটিকে গ্রহণ করতে পারেন এক্ষেত্রে হয়তো আপনি বলতে পারেন বা দর্শক শ্রোতা বলতে পারে আমরা জনতা। আমরা কিভাবে বুঝবো আমি আপনাদের এক্ষেত্রে একটু ছোট্ট পরামর্শ দিতে পারি আলহামদুলিল্লাহ এমন এক সময় ছিল বাংলা ভাষায় পরাণ এবং শন্যা জানার ইচ্ছা করলেও সাধারণ পাঠক জানার সুযোগ পেত না যিনি আরবি জানেন না কিন্তু এখন আলহামদুলিল্লাহ বাংলা ভাষায় আমাদের কোরআন এবং সন্না বহুভাবে অনুবাদ করা হয়েছে যেগুলির মাধ্যমে একজন সাধারণ পাঠকও সহযোগিতা নিতে পারে গোটা বিশ্বব্যাপী সবাই একমত এক বাক্যে স্বীকৃতি দিয়েছে কুতুবি আসুবি বাদ আল্লাহ আসি হুল ইমাম আল বুখারি আল্লাহরিমের পরেই সবচেয়ে নির্ভরযোগ্য ও বিশুদ্ধের সকল মুসলিম এক বাক্যে স্বীকৃতি দিয়েছে আপনাকে আমি পরামর্শ দিব আপনি শাহিদুল বুখারি বাংলা অনুবাদ পাওয়া যায় আমাদের দেশে ইসলামিক ফাউন্ডেশনও এই অনুবাদ করবেন আপনি যদি ইংরেজি জানেন আপনি সেই নির্ভরযোগ্য একটি অনুবাদ নিয়ে আপনি শুধু টিকার কথা বলেছেন বরং হয় টিকা ছাড়াও ভিতরেও কিন্তু কিছু আবার ইনজেকশন মেরে দিয়ে এই টিকা ছাড়াও আছে গিয়ে শব্দ চেঞ্জ করে। অনুবাদ করতে গিয়ে শব্দ চেঞ্জ হয়ে গেছে অনেক যেমন দেখুন উদাহরণস্বরূপ বলি রসুল সাল্লামের যুগে মানুষকে নির্দেশ দেওয়া হতো তারা যেন তাদের ডান হাত বাম জেরা এর উপরে রাখে এখন জেরা শব্দের অর্থ কি বাংলা একাডেমি এই হাতের মধ্যমঙ্গলীর মাথা থেকে শুরু করে নাম হলো জেরা তাহলে যত রকমের আপনি আরবি অনুবাদ দেখুন অভিধান দেখুন একই অর্থ পাবেন তাহলে আল্লাহ রাসুর সালের যুগে অনুবাদক সূক্ষ্মচুপি করার চেষ্টা করেছেন তারা জেরা শব্দের অর্থ কবজি অর্থ করে দিয়েছেন এর মানে যারা হয়তো অভ্যস্ত কবজির উপর কবজি রেখে নিচের দিকে নামায় দেওয়া অভ্যস্ত দর্শকদের উদ্দেশ্যে বলে দেওয়া যায় এই জেরা অর্থ কিন্তু অজুর ক্ষেত্রে গিয়ে রসলার জেরার উপর পানি ঢালতেন তখন কবজি কথা বলতে আদম আলাহলামের দীর্ঘ ছিল ষাট জেরা জেরা অর্থ কি সেখানেও তো পূর্ণ একটা কবজি পর্যন্ত কখনো কেউ বলে না পূর্ণ হাত বলে ঠিক জি জি জি তাহলে এটা আমরা উদাহরণস্বরূপ বললাম যে এই ধরনের সূক্ষ্মী কেউ করার চেষ্টা করেছে আসলে হাদিস দুটো আছে দুটো আমল করা যাবে এই কথাটা আমরা প্রত্যাখ্যানযোগ্য বলবো না হতে পারে দুটো আছে দুটো আমল করা যাবে শর্ত হলো যদি দুটোই সহি হয় যেমন উদাহরণস্বরূপ কিন্তু যেখানে দুটো সহি নয় সেখানে অবশ্যই সহিবলটাকে আপনাকে বর্জন চমৎকার আলোচনা আমরা আপনার কাছে আবার ফিরে আসবো দর্শক মন্ডলী সময় হলে একটু বিরতি বিরতির পরে আবার ফিরে আসব আপনারা আমাদের সাথে থাকুন আসসালামু আলাইকুম ওয়া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 डायल डॉक्टर जाकिर के प्रति शनिवार रे सात पुनः सम्प्रचार सकाल साढ़े नशे মানুষ তো আদম সন্তান অবশ্যই অবশ্যই ক্ষমা করে দেবেন আব্দুল বিন আবাসমান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 সেটা আমরা আবার শুনতে থাকি জি আলহামদুলিল্লাহ আমরা বলছিলাম যে দর্শক শ্রোতাকে আমরা এই পরামর্শ দিতে পারি যদি কেউ বলে যে আমরা আম জনতা আমরা কিভাবে শহীদ হাদিসের আলোকে সালাতকে কে বা বুঝবো তো আমরা বললাম যে ক্ষেত্রে দুটি পত্র রয়েছে তার মাঝে একটি সহজ পথ হল আপনি জানেন সারা বিশ্বব্যাপী সকলেই এক বাক্যে স্বীকৃতি দেয় শহিদুল বুখারি হলো পৃথিবীতে কোরআনুল করিমের পরে সর্ববিশুদ্ধ হাদিস গ্রন্থ অতএব শহীদুল বুখারিতে আপনি একটু বাংলা ভাষায় যে সঠিক অনুবাদ হয়েছে যেটার মাঝে কোনো কারচুপী হয়নি কোনো টিকা দেওয়া হয়নি আপনি টিকা বাদ দেন এবং সঠিক নির্ভাল যে অনুবাদ একটু যাচাই বাছাই করে আপনি সেই অনুবাদটাকে নিয়ে একটু সহযোগিতা নিতে পারেন আপনি একটু পরে দেখার চেষ্টা করুন যে আসলেই সবচেয়ে বিশুদ্ধ হাদিস গ্রন্থে সালাতের কি পদ্ধতিগুলি এসেছে তাহলে আপনার কাছে একটু ধারণা অবশ্যই আপনি পাবেন শহীদুল বোখারি দেখলেন আপনি আরেকটু দেখার চেষ্টা করুন শহি মুসলিম সেখানে সালাতের পর্বগুলি বা সে হাদিসগুলি কিভাবে এসেছে যেহেতু এটাও শহীদ হাদিসের গ্রন্থ এটা হলো এক পদ দ্বিতীয় পথ আপনি যে আলিমকে মনে করেন যে তিনি নির্ভরযোগ্য তিনি বিশুদ্ধ হাদিস ছাড়া কথা বলেন না এবং শুধু বিশুদ্ধ হাদিসেই নয় বরং তাকে যে কোনো মুহূর্তে বললে তিনি আপনাকে মূল গ্রন্থে বা মূল বিষয়টি আপনার সামনে উপস্থিত করার মতো যোগ্যতা রাখেন এমন নির্ভরযোগ্য ব্যক্তিরও আপনি সহযোগিতা নিতে পারেন সাধারণ মানুষ হিসাবে তাহলেই এই দুই পদ্ধতি অবলম্বন করে আপনি রাসুল সাল্লাহ আল্লামের বিশুদ্ধ হাদিসের আলোকে তিনি যেভাবে সালাত আদায় করেছেন এই বর্ণনা অনুযায়ী আপনি সালাদ আদায় করবেন এটাই হচ্ছে একজন মুসলিম নর ও নারী জন্য করণীয় উদাহরণ দেন সমাজে আছে সালাত কিন্তু ত্রুটিপূর্ণ কেন ত্রুটিপূর্ণ কিছু উদাহরণ দিলে একটু দর্শকদের জন্য সুবিধা হবে হ্যাঁ সুন্দর কথা বলেছেন আসলেই আল্লাহ আকবর সমাজে প্রচলিত রয়েছে সালাত কিন্তু ত্রুটিপূর্ণ কেন ত্রুটিপূর্ণ এর জবাবে সংক্ষিপ্তভাবে আমরা বলতে পারি ত্রুটিপূর্ণ হওয়ার মূল কারণ হলো সেক্ষেত্রে কোনো দলিল খোঁজা হয়নি এক অথবা যদিও দলিল রয়েছে কিন্তু সেই দলিলটি গ্রহণযোগ্য নয় সেটি সহি নয় বিশুদ্ধ নয় উদাহরণস্বরূপ ধরে নেন আমাদের সমাজও প্রচলন রয়েছে একজন মুসলিম সালাতে দাঁড়ানোর সময় জায়নামাজে দাঁড়িয়েই তিনি একটি জায়নামাজের দোয়া পাঠ করেন প্রশ্ন আমার আপনি জায়নামাজের যে দোয়া পাঠ করলেন দোয়াটি হল সন্দেহ জিনিসটি বিশুদ্ধ কিন্তু জায়নামাজে দাঁড়িয়ে আপনাকে এটা পড়তে হবে এর দলিল পৃথিবীর বুকে আপনি কোথায় পেয়েছেন না সহিফ জায়না মাজে এই দোয়া তো কখনো রাসুল সাল্লাম বা সাহাবাই কেরামদের থেকে প্রমাণিত নয় কিন্তু সমাজে এইভাবেই চলে এসেছে অনেক হজুররাও এভাবে শিক্ষা দিয়েছেন যার কারণে মানুষ এটার উপরে অভ্যস্ত হয়ে গেছে এখন তাকে জিজ্ঞাসা করলে তিনি যেন একটু হতবাক হয়ে যান বা বিভিন্ন কিছু বলার সুযোগ নেন এটা একটা উদাহরণস্বরূপ বললাম আমরা তাহলে এই শুরুতেই এই যে জায়না দোয়া এটি সম্পূর্ণ এই দোয়াটি বলা এখানে অযৌক্তিক এবং দলিলবিহীন যার কারণে এটা সব তো কথা এটা একটা বেদাৎ অবশ্যই হবে এবং এর জন্য গুণাগার হতে হবে যেমন একটি উদাহরণ সরে দেন। দাফনের সময় মানুষ সেই সময় একটি আয়াত মিনহা খালাকুমিন এটাও করার নেই কিন্তু তিনবার মাটি দেওয়ার সময় তিনটি বাক্য এইভাবে উচ্চারণ করে তাকে আপনি কি বলবেন একই বলব আমরা যে এটি করানের আয়াত কোনো সন্দেহ নাই এতে এটা যে এই আয়াত পাঠ করতে হবে এমন কোনো বিশুদ্ধ প্রমাণ নাই যার কারণে অপাত্রে আপনি এটাকে ব্যবহার করার কারণেই এটা আপনার বেদাৎ বলে গণ্য হবে এবং আপনি এজন্য শাস্তি ভোগ করতে হবে আপনাকে জি জি তো দৃষ্টান্ত আমরা বলতে পারি এরকম যে দাঁড়িয়ে জায়নামাজের দোয়া জায়নামাজের দোয়া বলতে পৃথিবীতে কোনো রসুল সাল্লাম বাচ্চারণ করছেন জহরের এক নিয়ত আসরের এক নিয়তের আরেকটা মাগরীবের আরেকটা বেত্রের আরেকটা তারাবির আরেকটা আরেকটা জানাজার আরেকটা জানাজার আরেকটা এই নিয়তগুলি। আপনি এখন পড়তেছেন যে গদ্বাদা শব্দগুলি আপনি এখানে পাঠ করছেন আজকে মানুষ এটার জন্য কত গুরুত্ব দিচ্ছে দেখুন অনেক ছোট বাচ্চাদেরকে যার বয়স হয়তো দশ বারো বছরও হয়ে গেছে জিজ্ঞাসা করি বাবা তুমি চলা তাদের করেছো বলছো যে না করতে পারিনি কেন আমার নিয়তগুলি এখনো মুখস্থ হয়নি আল্লাহব আল্লাহ তার উপর সালাদকে অপরিহার্য করলেন আর এই নিয়তগুলি তৈরি করে দিয়ে তাকে সালাত থেকে দূরে সরানো হল এমন জটিলতা সৃষ্টি করে দিয়ে তাহলে দ্বিতীয় বিষয় হলো এই নিয়তের বিষয় আপনি বলবেন তাহলে নিয়তের কি কোনো প্রয়োজন নেই হ্যাঁ অবশ্যই আপনার নিয়তের প্রয়োজন রয়েছে আমি বলব আপনার নিয়তের প্রয়োজন রয়েছে এটার দলিল কোথায় আপনি বলবেন যে আল্লাহ রাসুল সালাম বলেছেন কিন্তু কিভাবে নিয়ত করতে হবে এটা রাসুল সালামের হাদিস থেকে দলিল নিবেন না সমস্যাগুলি এখানেই আমাদের আমরা একটা দলিল নিই আরেকটা দলিল নেই না আল্লাহ রসুল সালিক কোনো সন্দেহ নেই তিনি নিয়ত করার যেমন নির্দেশ দিয়েছেন প্রতিটি আবাদতের জন্য নিয়ত প্রয়োজন তেমনইভাবে তিনি নিজেও অবশ্যই নিয়ত করেছেন তার নির্দেশটাও আমরা নিব কিন্তু কিভাবে নিয়ত করতে হবে সেটাও আমরা তাঁর কাছ থেকে নিব। তাহলেই হবে তোমরা সালাত আদায় করে যেভাবে আমি সালাত আদায় করেছি বা সালাত আদায়ী করি এর অনুসরণ বাংলা অর্থ হলো ইচ্ছা বা সংকল্প করা আর ইচ্ছা ও সংকল্প হয়ে থাকে মানুষের অন্তরে কখনো মৌখিক ভাবে ইচ্ছা ও সংকল্প হয় না বলছে নিয়ত করা আপনি ফজরের সালাতে দাঁড়ালেন দাঁড়ালেন আপনি আপনার অন্তরে এটা ঠিকই হয়েছে। আপনি ফজরের সালাদ কিন্তু পড়তে গিয়ে ভুল করে আপনি বেতের নিয়ত পড়ে ফেলেছেন এখন আপনার এই সালাদ কি হবে বেতর হবে না ফজর হবে আপনি বলবেন যে না যেহেতু বলেন চাই বলেন কারো পক্ষ থেকে এর কোন বিধান নেই এটি প্রচলিত সমাজে তৈরি করে দিয়ে মানুষের জন্য একটি জটিলতা সৃষ্টি করে দেওয়া হয়েছে অতএব এই ধরনের কর্মকাণ্ড যেগুলি সম্পূর্ণ একটু বললেন ভালো কাজ নিষেধ করে কেন জি জি সুন্দর কথা বলেছেন যে সালাতের চেয়ে সালাতের পরে মোনাজাত সালাতের পদ্ধতিটাকে বিশুদ্ধ হাদিসের আলোকে গ্রহণ করতে পারি তাহলে এই সমস্ত সমস্যা আমাদের কাছ থেকে অবশ্যই দূর হয়ে যাবে কারণ একটা জিনিস দেখুন চিন্তা করুন আপনি সলাৎ আদায় করতে চাচ্ছেন সালাতের শুরুতে আপনাকে কি করতে হবে এটা আপনি এখানে সহিহাদিসে কি আছে এটা খোঁজার চেষ্টা করলেন যেগুলি সহিহাদিসে নাই সেটাকে আপনি জোর করে এখানে কোনো সেট করলেন না বরং বাদ দেওয়ার চেষ্টা করলেন বললেন যে জানামাজের দোয়া এটি ঠিক নয় সবগুলিকে আপনি বেদাত বললেন যেহেতু এগুলি সহ হাদিসে আপনি পাচ্ছেন না তাহলে সালাতের শুরুতে যদি আপনি এই সব বিষয়গুলি চিন্তা করেন এবং সঠিক কোনটা এটা খোঁজার চেষ্টা করেন তাহলে যেই রাসুল সাল্লামের অনুসরণের নির্দেশে আপনি সালাতের শুরুটা এত গুরুত্ব দিলেন সেই রাসুল সালি হুসাল্লামের নির্দেশে যদি সালাতের শেষের অবস্থাটা আমরা গুরুত্ব দেই এবং অনুসরণ করার চেষ্টা করি তাহলে কিন্তু আমাদের এই সমস্ত ত্রুটিগুলি দূর হয়ে যায় মত পার্থক্য থাকে না এই সমস্ত ত্রুটি দূর হয়ে যাবে কারণ আল্লাহ রাসুল সাল আলিহ্লামের সালাত সাহাবাই কেরামগন শুরুটাকে যেমনইভাবে সবাই সংরক্ষণ করেছেন কিভাবে শুরু করতেন শেষটাকেও সাহবাই সংরক্ষণ করেছেন যে কিভাবে তিনি শেষ করেছেন পৃথিবীর বুকে এমন কোন বর্ণনা নেই যে রাসুল সাল্লাহ আলি হুসাল্লাম সালাত এর সালাম শেষে সকল মোক্তাদিদেরকে নিয়ে সাহাবিদেরকে নিয়ে তাদের মুখী হয়ে বা ভিন্ন দিকেই হোক তিনি নিজেও হাত তুললেন আর কি হাত তুলালেন বা তুলতে বললেন বা তারা তুলেছেন তার সাথে এরপর সবাই এভাবে অনুসরণ নয় বরং সন্ন্যার বিরোধী অনেক ধন্যবাদ আমাদের সাথে সময় দেওয়ার জন্য সমন্বিত দর্শক মণ্ডলী চমৎকার আলোচনা চলছিল কিন্তু আজকের মতো বিদায় নিতে হচ্ছে আপনারা সুস্থ থাকুন আল্লাহ রাবুল আলম আপনাদেরকে সুস্থ রাখুন আল্লাহ রহম করুন এবং আগামী পর্বগুলো শোনার জন্য এবং এই মনজ্ঞ সাক্ষাৎকার উপভোগ করার আহ্বান জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি حتى ما يسعد سلوك والبعد عن هدي بارك تختل في كبري لاهن بلا فكر والموت آتك دنياك ورّتك والله أنستك أهدر مع عصيك ذن اولى وس والبر لنا يا والله يدعوك يا ناصحي خليني فالنصح صدعاني ارجوك ارجوك اوتي उत्तम ارتوتي اختنيتي باني جنيتي باني جنيتي कत सुंदर नूत करी सोमवार पुन सम्प्रचार सकाल दस टायर आंतरिक बार्ता